ইবনু উমার রদুল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাম বলেছেন গাছের মধ্যে একটি গাছ আছে যা বারকাতের ক্ষেত্রে মুসলিমের নেয় আর তা হল খেজুর গাছ